বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা ১১ নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা এই পর্বে বিগত পর্বের শুরু করা হাদিসের ব্যাখ্যা কমপ্লিট করবো ইনশাআল্লাহ হাদিসটি ছিল হালাল রুজি হালাল রিজ্কের গুরুত্বের উপরে एवं आम कबुलर अबादत कबूल एक शर्त हिसेबरते चतुर्थ शर्त एर आगे आलोचना करी ये पंचम शर्त हिसेब ग यहाँ तृत्य शर्त अंतर्भुक्त करते जेहतु रसुल्ला सल्लाहसल्लम सुन्नईमकारी के अबादत कारी के, के हालाल रिज ব্যবহার করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে এবং গুরুত্ব সহকারে আদেশ দান করা হয়েছে কিন্তু আমরা এটিকে এই পঞ্চম শর্ত হিসেবে উল্লেখ করছি যে অন্যায়ভাবে সম্পদ আত্মসাতকারী ব্যক্তিরও কিছু কিছু আমল আল্লাহর দরবারে গৃহীত হয়েছে যেটা শহীদ মুসলিম শরীফের হাদিস দ্বারা আমরা জানতে পারলাম এবং তার গৃহীত আমল দ্বারা সে নিজে উপকৃত না হলেও অন্যরা অভিযোগকারীরা তার গৃহীত আমল দ্বারা উপকৃত হয়েছে যদি সৎ আমল হালাল রিজিক ছাড়া মোটেও গৃহীত না হয় তাহলে এই ব্যক্তির আমলগুলো কিভাবে আল্লাহ তবরকতলার দরবারে সংরক্ষিত ছিল যার মাধ্যমে অন্যরা অভিযোগকারীরা জান্নাতে গেল এবং ওই ব্যক্তি অন্যদের গুনা মাথায় নিয়ে জাহান নামে গেল তা আমরা গত পর্বে রসুল্লাহ সাল আলহ আসলাম থেকে যে হাদিসটি বা হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরেছিলাম এখন আমরা পরিপূর্ণ অংশ আপনাদের কাছে তুলে ধরছি কালা রসুল্লাহ সাল আলহ্লাম তয়ীবেন وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ وَقَالَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنتُم إِيَّاهُ تَعْبُدُونَ ثُمَّ ذكر الرجل বলছেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না এবং আল্লাহ তবরতলা মমিনদেরকে ওই আদেশই দিয়েছেন যে আদেশ রসুলগণকে দিয়েছেন আদেশটা কি রসুলগণ কুলু মিনত ই ব্যাতি তোমরা পবিত্র জিনিস পবিত্র খাদ্য ভক্ষণ করো আমালু সালেহা এবং সৎ আমল করো এম আমলুন আলিম নিশ্চয় আমি জানি তোমরা যা আমল করো এরপরে আরো একটি আয়াত আল্লাহ করেছেন হে ইমানদারগণ তোমাদেরকে আমি যে পুতপবিত্র রিজিক দান করেছি সেই রিজিক থেকে তোমরা খাও পশ্কুরুলিল্লাহ ইনকুন্ত আবুদন এবং তোমরা আল্লাহর রুজি খাও আর আল্লাহর জন্য সুক্রিয়া আদায় করো যদি তোমরা একমাত্র তার এবাদতকারী হয়ে থাকো এরপরে রসুল্লাহ সাল্লাম এই দুটি আয়াত উদ্ধৃত করার পর উদাহরণস্বরূপ এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে ব্যক্তি দীর্ঘ পথ সফর করে ক্লান্ত এলোমেলো কেশ এবং ময়লা মিশ্রিত পোশাক সফরের পর সে আল্লা দরবারে হাত উঠিয়েছে হাত উঠিয়ে বলে ধরনের দোয়া নানান ব্যক্তির অবস্থাটা হলো এমন আল্লাহ রসনা বলছেন সে ব্যক্তির খাদ্য হারাম সে ব্যক্তির পানীয় হারাম সে ব্যক্তির পোশাক হারাম সে ব্যক্তি হারাম দ্বারা প্রতিপালিত হয়েছে ফাহজা বলি দেয় লেখা আল্লাহ রসু সাল্লাহসাল্লাম বলছেন কিভাবে এই ধরনের দোয়া এই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গৃহীত হতে পারে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ প্রশ্নবোধক বাক্য ব্যবহার করেছেন কিভাবে হতে পারে অর্থাৎ এর অর্থ হল কোশ্চিন কালো এই ধরনের ব্যক্তির এবাদত এবং আমল কবুল হতে পারে না কিন্তু যেহেতু অন্য আরেকটি একই পর্যায়ের হাদিস থেকে আমরা ইতিপূর্বে জেনেছি যে এই ব্যক্তির সম্পদ আত্মসাত করা সত্য সালাত জাকাত এবং শ্যাম এখেরাতে আল্লাহর কাছে জমা ছিল যেই আমল আবাদত আল্লা তরকালা ওই লোকের বিরুদ্ধে অভিযোগকারীদেরকে দিয়ে পরিশোধ করেছিলেন অভিযোগের বিচার করেছিলেন এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে অবশ্যই হারাম রিজিক অবশ্যই অবৈধ রিজিক এবাদতের ক্ষেত্রে বিরাট হুমকি আমরা অবশ্যই এই বিষয়টা শিথিল করে দেখতে পারি না কিন্তু আমরা এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের দৃষ্টিগোচরে আনার জন্য আমাদের ইলমের জ্ঞানের আওতায় আনার জন্য আমরা ওগুলোকে আগে উল্লেখ করেছি এবং এটাকে পরে উল্লেখ করলাম যেহেতু আমাদের সমাজের এরকম একটা দৃষ্টিভঙ্গি যে হালাল রুজির ছাড়া যেন আর কোনো শর্ত নেই এরপরে আমরা অবশ্য আর বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব সে বিষয়টা স্বতন্ত্র অবস্থা সে বিষয়টা আমরা आगे अपन सामने घोषणा कर हल इसलम भंगे जे समस्त कारण कुरान हादिसर भरे रही सेगल सम्पर् डिटेल्स आलोचनाल अबदत कबूल एवं संरक्षण जे शर्तगुल आलोचना कर शर्तगुल विभक्त कर छ शर्त जे शर्तग ना करल अबदत मोटे आल्ला तबरकलार दरबारे गृहीत होनाधर शर्त मध्य अपनारा शुने प्रथमत शुफरी नेफाक जतियों पापे अवश्य मुक्त थकतेथाई এই জাতীয় পাপ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের আমল এবং এবাদতগুলো মোটেও আল্লাহ তবরকতলার কাছে গৃহীত হবে না আমরা এ বিষয়ে আলোচনা করতে যেয়ে আপনাদের কাছে পুরাণ এবং সন্ন্যাস থেকে অনেক দলিল উপস্থাপন করেছিলাম দু একটা এখানেও আমরা সংযোজন করতে পারি আল্লাহ তবরকতাল্লা বলছেন ওয়াদিম না ইলামা আমি না আমালিন অনেক পরীক্ষার জন্য আমি আসব। এবাদত যাচাই করতে আসব এসে আমি সেইকে আমল গুলোকে তার মূল্য দান করবো না যারা মুনাফিক যারা অনেক আমল করেছিল সালাদাম জাকাত আল্লাহ রসুল্লাহ আলহিমের সাথে হজেও গেছে তাদের সম্পর্কে আল্লাহ তো বড় কথা বলছেন নিশ্চয়ই মুনাফেকরা জাহান নামের অতল তলের অধিবাসী যদি জাহান নামের অতল তলের অধিবাসী হয়ে থাকে তাহলে তাদের আমলের কি মূল্য আমল সহিত তারা জাহান নামের অধিবাসী তাদের আমলের কানাকড়িয়েও মূল্য আল্লাহ তরকথালে দান করবেন না এমনিভাবে আমরা আরও শুনেছি যে অবশ্যই আমলটাকে যেমন মুক্ত রাখতে হবে মুক্ত রাখতে হবে মুক্ত রাখতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে পরকালীন স্বার্থে করতে হবে এমনিভাবে রসুল সাল্লা আলহ্লামের অনুসরণে করতে হবে তিনি যেভাবে আমল করেছেন যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে এমনিভাবে আমল গ্রহণ গ্রহণযোগ্য করতে হলে সর্বপ্রকার ফরজ এবাদত ঠিক রাখতে হবে তারপরে অবশ্যই আমাদেরকে ইসলাম ভঙ্গের কারণগুলো থেকে মুক্ত থাকতে হবে ইসলাম ভঙ্গের কারণগুলো বুঝতে হবে এবং সেগুলো থেকে মুক্ত থাকতে হবে এবং আমরা আর কারণ সংযোজন করতে পারি সেটা হচ্ছে হালাল রিস্কের ব্যবহার সর্বক্ষেত্রে করতে হবে খাদ্য পানীয় বস্ত্র এগুলো আমাদের অবশ্যই হালাল অর্থ থেকে হতে হবে তাহলে আল্লাহ তবরকতাল্লাহ দরবারে আমাদের এবাদত কবুল হওয়ার ব্যাপারে কোনো বাধা থাকবে না এরপর ইনশাআল্লাহ অন্য যে শর্তগুলো আমরা উল্লেখ করেছি সেগুলোরও আমরা সার সংক্ষেপ আপনাদের কাছে এখনই তুলে ধরবো তার আগে আমাদের কাছে একটা বিরতি উপস্থিত হয়েছে আমরা বিরতিতে যাব সংক্ষিপ্ত বিরতির পর আবার আমরা আমাদের উপসংহারমূলক আলোচনা আপনাদের সামনে পেশ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু কলাম বহানি চান হলে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন কোরআন কে ভালো ভাবে বুঝবার জন্য কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি जानते देखुन, कुरान ओ इलाम आदर्श प्रति रविवार रे आठटाय पुन सम्प्रचार सकाल सांगे आल्ला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 উপস্থাপনায় বইয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়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 সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা বিরতির পর আবারও আপনাদের সামনে ফিরে এসেছি আমাদের উপসংহারমূলক আলোচনা পেশ করার জন্য हमारे दीर्घ आलोचना थे विषयगुलो जानते पे विषयगुलर सार निर्षा सामने तुले धरार चेषा करल एबादत कबूल हार बेपारे चार के पांचटी शर्त आलोचना करो प्रत्येकटाई कुरान द्वारा दलिल सहकारे अपन सामने उपस्थापन कर অনেক কিতাবপত্রে অনেক আলেমের কাছে আমরা শুনব আমল এবাদত করার দুটি শর্ত এবং আমরাও আমাদের ভূমিকার নাই আপনাদের সামনে দুটি শর্তের কথা বলেছি এই দুটি শর্ত হল প্রধান শর্ত প্রত্যেকটি আবাদত ইসলামী আমল যেই আমল থেকে আমরা সোয়াব কামনা যে এবাদত এবং আমলের মাধ্যমে আমরা নাজাত কামনা করবো জাহান্নাম থেকে যে আমল এবং আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত কামনা করব। এরকম সমস্ত আমলের ক্ষেত্রে এই শর্ত দুটিকে আমরা কমন হিসেবে দেখব। সালাতের শর্ত ফরজ এবাদতের ক্ষেত্রে শর্ত এগুলোতে কিছুটা আলেমদের মতভেদ থাকলেও এবং সেই মতভেদগুলো অবশ্যই দলিলের ভিত্তিতে গ্রহণযোগ্যতা নাই অনেকে আমাদের সমাজে বলে থাকেন যে সালাত না পড়লেও ওই ব্যক্তি মুসলিম কিভাবে মুসলিম সালাত স্বীকার করলেই হলো বেনামাজি তখন কাফের হবে যখন সে অস্বীকার করবে অস্বীকারের কথা কোনো হাদিসের ভিতরে পাওয়া যায় না বরং হাদিসের ভিতরে পাওয়া যায় তর্ক করা যদি ছেড়ে দেয় ত্যাগ করে এবং এই ত্যাগ করার বিভিন্ন অবস্থা হতে পারে আমরা যদি এরকম কথা বলি তাহলে দেখা যাবে যে ইসলামটা ওই সেই বাতেনি ওলাদের মতো হয়ে যাবে যারা বলে যে ইসলাম অন্তরে অন্তরে আছে। তো যদি ইসলামের প্রত্যেকটা পয়েন্ট আমি অন্তরে স্বীকার করি মনে মনে আমি স্বীকার করি অথবা মৌখিকভাবে স্বীকৃতি দেই সেক্ষেত্রে তো এই আপাদত গুলোর বাহ্যিক অস্তিত্ব খুঁজে পাব না আমি যদি সালাত স্বীকার করলেই যথেষ্ট মনে করি তাহলে আর মসজিদও বানানোর দরকার নেই তাহলে আমার সালাতে যাওয়ার দরকার নেই তাহলে এক শ্রেণীর মানুষ যেভাবে বলছে কি যে মনে মনে সিনাই সিনাই সালাত হচ্ছে তো সালাদ তখন সিনাই চলে যাবে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে মসজিদে আর খুঁজে পাওয়া যাবে না বাহ্যিক চর্চার ভিতরে তাকে আর খুঁজে পাওয়া যাবে না অথচ আল্লাহ রসুল সাল্লাহ মসজিদে যাওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন জামাতে উপস্থিত হওয়ার জন্য গুরুত্ব দিয়েছেন জামাত সহকারে সালাত আদায় করার গুরুত্ব দিয়েছেন ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি না আমরা অনেক বিষয় ইসলামী বিষয় যদি এভাবে বোঝার চেষ্টা করি যেমন ঋণের ব্যাপারটা যদি আমরা মনে করি ঋণ একজনের কাছ থেকে ঋণ গ্রহণ করেছি এই ঋণটা অবশ্যই আমাকে পরিশোধ করতে হবে শুধু স্বীকার করলে তো হবে না আমি যদি একজনের কাছে টাকা গ্রহণ করি পঞ্চাশ হাজার টাকা এখন উনি যদি আমার কাছে চায় তাহলে স্বীকার করলে তো এটা পরিশোধ হয়ে গেল না যে টাকা আমি তার কাছ থেকে ঋণ নিয়েছি সেটা পরিশোধ করতে হবে শুধু স্বীকার করলে সে মানবে না স্বীকার করলে হবে না এমনিভাবে সালাতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ফরজ এবাদতের ক্ষেত্রে স্বীকার করলে যথেষ্ট নয় আমলে আনতে হবে চর্চায় আনতে হবে অতএব যে ব্যক্তি অলসতার কারণে সালাত পড়ে না এ অবশ্যই ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী যে ব্যক্তি ব্যস্ততার কারণে পড়ে না এ ব্যক্তিও ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী ব্যক্তি একমাত্র অনিচ্ছাকৃত সালাত ত্যাগকারী হল দুই অবস্থায় ঘুমের ভিতরে প্রকৃত অর্থেই সে ঘুমন্ত ছিল এই ঘুমের ভিতরে সালাতের টাইম পার হয়ে গেছে এই ব্যক্তি সালাত ত্যাগকারী নয় যদি একাধিক অক্ত পার হয়ে যায় ঘুমের ভিতরে যখন সে ঘুম থেকে উঠবে সেটাই তার সলাতেের এমনি এমনিভাবে যে ব্যক্তি ভুলে গেছে ভুলে যাওয়া ব্যক্তি এই ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী নয় যখন তার স্মরণ হবে তখন সে সালাদ পড়বে এই হলো ফরোজ এবাদত আদায় করা যে একটা এবাদত কবুলের শর্ত আমরা এর সাথে কিছু প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করলাম যেহেতু এটা জরুরি ছিল এবং আমরা হাদিসের মাধ্যমে বিভিন্ন হাদিসি দলিলের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছি রসুল সাল্লাহ আলাই সাল্লামের অনুসরণে আমল না করলে কিভাবে আমলটা বাতিল হয়ে যায় শূন্যতের ক্ষেত্রে রসুলের অনুসরণের প্রয়োগ দেখিয়েছি ফরজের ক্ষেত্রে রসুল সাল আলাইসাল্লামের সুন্নতের বা তার আদর্শের প্রয়োগ দেখিয়েছি কিভাবে রসুল সাল্লাহ সালামের অনুসরণ মেনটেন না করার কারণে অনুসরণ চর্চা না করার কারণে আমলগুলো বাতিল রসুল্ল সাল্লাম ঘোষণা করেছেন সাহাবি ঘোষণা করেছেন এরপরে আমাদের আর কোনো অন্য চিন্তা করার অন্য সুযোগ গ্রহণ করার অবকাশ নেই একমাত্র আমাদেরকে এই শর্তটা দ্বিধাহীনভাবে নিঃসংকোচে মেনে নিতে হবে যে রসুল্লাহ সাল আলহামের অনুসরণে যতক্ষণ পর্যন্ত আমল এবাদত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে গৃহীত হবে না যেখানে আল্লাহ রসুল অগ্রাজ্য করলেন সেখানে রসুলকে পাশ কাটিয়ে কখনো আমরা আল্লাহর কাছে আমল গ্রহণযোগ্য করাইতে পারব না সম্ভব নয় এমনিভাবে আরো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যে আমল এবাদত আল্লা কাছে যদি গ্রহণযোগ্য করাইতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইসলাম বিনষ্টকারী বিষয়গুলো থেকে কারণগুলো থেকে মুক্ত থাকতে হবে অত্যন্ত সতর্ক থাকতে হবে যাতে ইসলাম ভঙ্গের কারণগুলোর সাথে আমি জড়িয়ে না পড়ি কারণ আমার যদি ইসলামই ভেঙে যাই তাহলে আমার ইসলামের যে আমল এবাদতগুলো কীভাবে থাকবে একজন মানুষের যদি অজু ভেঙে যায় তাহলে সেই অজু দিয়ে তো আর নামাজ পড়লে নামাজ গৃহীত হবে না বন্ধুগণ যেহেতু বিষয়টা অনেকটা নতুন এমন কি আমাদের সমাজের আলেম ওলামা মুফতি মহাদিস মোফাশির তাদের কাছেও অনেকটা নতুন মনে হবে যে ইসলাম ভঙ্গের আবার কারণ আছে নাকি অবশ্যই কারণ আছে ইসলামের যেখানে গঠন আছে ইসলামের সেখানে পতনও হতে পারে যেমন একটা কথা বলে একটি বাক্য বলে লাই মোহাম্মদ রসুল্লাহ আশাদ ইসলামে প্রবেশ করেছেন এমন এরকম কথা থাকতে পারে বাক্য থাকতে পারে যেগুলো উচ্চারণ করলে অথবা এমন কার্যকলাপ থাকতে পারে যেগুলো চর্চা করলে আপনার এভাবে ইসলাম বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ডিটেলস পরবর্তীতে আলোচনা করব। এরপরে আমল কবুলের ক্ষেত্রে বাধা নয় কিন্তু এটাকে শর্ত বলতে পারে যেহেতু কার্যকারিতা বাধাগ্রস্ত হচ্ছে ঋণ আমরা ঋণের ব্যাপারে অনেকেই শিথিল অনেকেই আমরা এমন মন মানসিকতা পোষণ করি একজনের কাছ থেকে ঋণ নিতে পারলে একজনের কাছ থেকে বাকিতে কিছু পেয়ে গেলে আমরা যেন মনে এটাকে একটা আমাদের ইনকাম মনে করে থাকি আর জন্য পরিশোধ করতে হবে না এই মন মানসিকতা থেকে আমাদেরকে দূরে সরতে হবে এটা যে একটা অন্যায় এটা আমরা আমল কবুলিয়াতের ক্ষেত্রে আমলের বাধাগ্রস্ততার বিষয়টা আপনাদের কাছে তুলে ধরে আশা করি আমরা বোঝাতে সক্ষম হয়েছি আমরা কখনো ঋণ বকিয়া এগুলোর ব্যাপারে যেন শিথিলতা না করি এগুলো আমাদের আমলের ব্যাপারে আমাদের এবাদতের ব্যাপারে বিরাট প্রভাব ফেলবে এরপর অন্যান্য বিষয় যেগুলো মানুষের প্রতি অন্যায় করা অবিচার করা এগুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে যদি অন্য অপকর্ম হয়ে যায় তাহলে আমাদেরকে দুনিয়ায় এর জন্য ব্যবস্থা নিতে হবে হয় তার কাছ থেকে আমরা ক্ষমা নিয়ে নেব অথবা তাকে আমরা যেভাবে বুঝিয়ে নেওয়া যায় তার অভিযোগ থেকে মুক্ত হওয়া যায় সে ব্যবস্থা আমরা গ্রহণ করবো আল্লাহ তবরকতলা আমাদেরকে যথাযথভাবে আমল আবাদত করার তৌফিক দান করুন এবং শুধু আমল এবাদত যেন আমরা করে না যাই বরং আমল এবাদত আল্লা কাছে গৃহীত হওয়ার জন্য যে ব্যবস্থা যে সত্যসারায়ত আমরা শুনলাম এগুলো যেন যথাযথভাবে আমরা আমাদের জীবনে লক্ষ্য রাখতে পারি এগুলো বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আল্লাহ তবরকতাল্লার কাছে চাই আল্লাহমা ওফিকা আল্লম আসল হল হসমৎফা জিয়ান والموت راحه لنا من كل شر سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت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 छुपुर बारोटी डर आंतरिक बार्ता पृथ्वी सब ची वृद्धि पाधर्म रिडार्स पत्रिकाय प्रकाशित समय तिरानब्बे साल मैगजनेकाशल चुरानब्बे पृथि पुखानुपुख रूपे प्रकाश कर पंचाश बिश चुराशी पर्त जे धर्म सब चे वृद्धि पे नम्बर अवस्थान आलमाम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 लक्ष लक्ष मानुष के पृथ्वी तरबार तरबारी शांति तरब यह तरबारि सत्य एवं ज्ञान जाते आज মানব জাতির সকল সমস্যার সমাধান পৃথিবী বাংলা মানবতার সমাধান